जहान नाम शख कर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 এসবের পর তোমার প্রতিপালক অবশ্যই বড়ই ক্ষমাসীন বড়ই দয়ালু সুরা আন্নাহল আয়াত একশো এই আয়াতে বলা হচ্ছে সেইসব মুসলিমদের কথা যারা মক্কা থেকে যান কিন্তু পরে তারা মক্কা ছেড়ে পালি আসেন এবং জিহাদ করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কেন কিছু মুসলিমরা হিজরত করেনি তারা ইসলামের ভূমি পেও কাফিরদের ভূমিতে রয়ে গেছে গুড লাইফের জন্য মদিনায় গেলে তারা সম্মানিত হতে পারতেন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 এরপর পাখিরা তাকে বহন করে মদিনায় নিয়ে যেতে লাগল কিন্তু সামরার মদিনায় যাওয়া হয়নি পথিমধ্যে তাঁানে এই মে খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তিনি নিজের বাম হাতের ওপর ডান হাত রেখে বললেন হে আল্লাহ এই এক হাত তোমার জন্য আরেক হাত তোমার রসুলের জন্য এরপর তিনি মারা গেলেন নবিজি তার ঘটনা জানতে পেরে বললেন ইস সে যদি মদিনায় মারা যেত তখন আল্লাহতালা আয়াত নাজিল করলেন ও নই অলতিহাজ ও রসুলি তুমি খুলনু যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে বহু আশ্রয়স্থল ও প্রাচুর্য প্রাপ্ত হবে এবং যে ব্যক্তি নিজের গৃহ হতে আল্লাহ ও তার রসুলের দিকে হিজরত করে বের হয় অতঃপর মৃত্যু তাকে পেয়ে বসে তার স্বভাব আল্লাহর জিম্মায় সাব্যস্ত হয়ে গেছে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 উনিশশো সালে খিলাফত ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষিত হয় মুসলিম উম্মার ইতিহাসে সবচেয়ে দুঃখজনক আর বেদনাদায়ক মুহূর্তের একটি ছিল এই খিলাফতের অবলুব্ধি খিলাফত বিলুপ্ত হলেও মুসলিম বিশ্বে এর আবেদন ও একে ফিরে আনার প্রচেষ্টা হারিয়ে যায়নি বিভিন্ন মুসলিম ভূমিতে অনেক আলিম এবং মুজাহিদরা সরিয়া পুনঃপ্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন খিলাফত এখনো প্রতিষ্ঠিত হয়নি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 আমরা আজকের পর্বে প্রথম প্রজেক্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ মসজিদ নির্মাণ রসল সাল আলী হাসাল্লাম মদিনায় পৌঁছেই প্রথমে মসজিদ নির্মাণের উদ্যোগ নেন এমনকি নিজের থাকার ব্যবস্থা করার আগে তিনি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম কুবাতে অবস্থানকালেও একই কাজ করেছিলেন মসজিদ হলো মুসলিমদের শিক্ষা কেন্দ্র আর এ কারণেই রসুল্লাহ সবকিছু আগে মসজিদ নির্মাণের দিকে দৃষ্টি দেন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 রসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম নিজেও শাহাবাদের সাথে মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছিলেন তিনি নিজ কাঁধে ইট বহন করেছিলেন মসজিদে ছিল তিনটি দরজা পেছনে পূর্বে আর পশ্চিমে পূর্ব দিকে দরজা দিয়ে নবীজি সাল্লু আলহিহাসাল্লাম মসজিদে ঢুকতেন মসজিদের সাথে লাগোয়া করেই নবীজির জন্য থাকার ঘর নির্মাণ করা হল এই ঘর দুনিয়াবী রাজাবাদশাহর প্রকাণ্ড প্যালেস বা দুর্গের মতো অতিকায় কিছু ছিল না রসুল্লা সাল আলী আসসালামের ঘর ছিল ভারী সাদামাটা কাদামাটি পাথর আর তাল পাতার তৈরি ঘরে তেমন কোন ফার্নিচার ছিল না সেগুলো এত ছোট ছিল যে আমি হাত দিয়ে ঘরে ছাদ ধরতে পারতাম শুধু উচ্চতাই নয় আকারেও রসুল্লাহ সাল্লাহু আলি আসলামের ঘর ছিল বেশ ছোট রসুল্লাহ সালু আলী আসাল্লাম যখন আয়সার আনহার ঘরে সালাত আদায় করতেন তখন ঘর ছোট হওয়ার কারণে সিজদা দেওয়ার সময় আয় সেরা দেওয়া আনহার পায়ে টোকা দিতেন যাতে তিনি পা সরিয়ে নেন এবং তিনি সিজা দিতে পারেন সে সময়টাতে মদিনায় উঁচু দালান বানানো নিয়ে প্রতিযোগিতা চলত চার দালান যত উঁচু তার তত প্রতিপত্তি যুদ্ধের সময় উঁচু দালানগুলো দুর্গ হিসেবে কাজে লাগাত আর শান্তির সময় দালানগুলো ছিল লোক দেখানোর বস্তু আল্লাহ রসুলসাল আলি সাল্লাম চাইলেই সেরকম কিছু করতে পারতেন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 কেউ পরামর্শ দিল খ্রিস্টানদের মতো করে ঘন্টা ব্যবহার করা অথবা মদিনার ইহুদিরা যেভাবে হর্ন ব্যবহার করত সেরূপ কিছু করা কোন প্রস্তাবই রসুল্লা সাল্লু আলিয়াস্লামের মনপুত হল না এমন সময় রসলার একজন সাহাবি আবদুল্লাহ বিন জাইদ রাদ আনহু একটি স্বপ্ন দেখলেন তিনি দেখলেন একটি লোক একটি ঘন্টা বহন করছে তা দেখে তিনি ওই লোকের কাছে ঘণ্টাটির দাম জানতে চান লোকটি আবদুল্লাহকে জিজ্ঞেস করল তুমি কেন ঘণ্টাটা চাও আব্দুল্লা স্বপ্নের মধ্যে উত্তর দিলেন যে তিনি এটা দিয়ে মানুষকে সালাতের দিকে আহ্বান করবেন লোকটি উত্তরে বলল তার কাছে দেওয়ার মতো এর চেয়ে ভালো কিছু আছে আবদুল্লাহ জানতে চাইলেন সেটি কি লোকটি তাকে বলতে বলল আব্দুল্লাহ বিন সাইদ রাহু রসুল্লাহ সালু আলী হাসালামকে এই স্বপ্নের কথা জানান স্বপ্নের বর্ণনা শুনে রসুল্লাহ সাল্লু আলী হাসালাম বুঝতে পারলেন যে এই স্বপ্ন সত্য স্বপ্ন এরপর তিনি আব্দুল্লাহকে বললেন বিলালকে এই আজান দেয়া শিখিয়ে দিতে বিলাল রাদ আনহুর কণ্ঠস্বর ছিল খুব জোরালো আর সুন্দর আজানের শব্দ শুনতে পেয়ে অমর রাদিল্লা আহু দ্রুত মসজিদে আসেন তিনি বললেন তিনিও স্বপ্নে এই কথাগুলো শুনেছেন একাধিক ব্যক্তি একই স্বপ্ন দেখার অর্থ হল স্বপ্নটি সত্য সেই থেকে আজান ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীক সমূহ একটি সব জায়গায় প্রকাশ্যে আজান দেয়া হয় সব জায়গায় ইসলাম ও মুসলিমদের উপস্থিতি আছে এমনটা ধরে নেওয়া হয় আমরা এবার জানার চেষ্টা করব রসুল্লা সাল্লু আলিহুয়া্লামের খুদ্বা কেমন ছিল মদিনায় আসার পর আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লাম জুম্মার সালাতের খুদ্বা নিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায় আমরা এর মধ্যে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 তাই তোমাদের সাধ্য অনুযায়ী নিজেদেরকে জাহান নামের আগুন থেকে রক্ষা করার চেষ্টা করো। যদি একটি খেজুরের অংশবিশেষ দান করা তোমাদের সাধ্যে কুলায় তবে তাই করো। যদি এটুকু করার সামর্থ্যও না থাকে তবে দুটি ভালো কথা বল ভালো আচরণ করো। জেনে রেখো প্রত্যেকটি ভালো কাজকেই আল্লাহ আল্লাহতালা দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বর্ধিত করেন আল্লাহ নিরাপত্তা মমতা আর বারাকা তোমাদেরকে ঘিরে থাকুক এরপর নবীজি সাল্লু আলী আসাল্লাম দ্বিতীয় আরেকটি ভাষণ দেন তিনি বলেন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 আল্লাহ বলে ও আিল মরুফি ও নহ অতিবতল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 কোন কাজকেই তিনি ছোট মনে করতেন না সাহাবিরা নবীজিকে খাটাখাটনি করতে দেখে অবাক হয়ে যান বরং অন্য কিছু বহন করো আল্লাহর চোখে তুমি আমার থেকে বেশি করিম নও ইসলামে নেতৃত্ব মানে অন্যকে আদেশ দেওয়া নয় ইসলামের নেতৃত্ব হলো অন্যের সেবা করা আর এই কাজটি রসুল্লাহ সাল্লাহু আলী আসলাম নিজ হাতে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 পবিত্রতা লাভকারীতে ভালোবাসেন সুর আত একশো আট আল্লাহ আরো বলেন ক্রিল্লি ওই কমিস ওই কমিস ওই তিয় ফোন ফোন তত কলব ফিহিল কুলুব স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 আলোচনা করতেন শাহবাগন মসজিদে একসাথে বসে আল্লাহ তালার কিতাব নিয়ে পড়াশোনা করতেন ন মুসলিমরা মসজিদে এসে ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করে তাদের নিজ কত্রে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিত মসজিদ ছিল এলম গ্রহণের স্থান চার নম্বর পয়েন্ট রসুল্লাহ আলি হাসাল্লাম বলেছেন যদি মানুষ আল্লাহ তালার ঘরে অর্থাৎ মসজিদে একত্রে বসে আল্লাহ তালার কিতাব অধ্যয়ন করে এবং তা নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আল্লাহ তাদেরকে চারটি জিনিস দেবেন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 অথচ বর্তমান সময়ে অনেক বড় বড় মসজিদ থাকলেও এই মসজিদগুলো ইলমের প্রতীক নয় বরং অর্থের শ্রাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব মসজিদ নবম আনহুর পুত্র আব্দুর রহমান আমার পাশ দিয়ে যাচ্ছিলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে মসজিদের ভিত্তি তা কোয়ার উপর স্থাপিত হয়েছে সেই মসজিদ সম্পর্কে আপনার পিতাকে আপনি কী রূপ বলতে শুনেছেন তিনি বলেন আমার পিতা আমাকে বলেছেন তার কোন এক স্ত্রীর ঘরে আমি রসুল্লাহ আলী নিকট উপস্থিত হলাম আমি বললাম হে আল্লাহ রসুল সে মসজিদ কোনটি যার ভিত্তি তাকুয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে বর্ণনাকারী আবু সাঈদ বলেন তিনি এক মুষ্ঠি কঙ্কর তুলে তার জমিনের উপর নিক্ষেপ করলেন অতঃর বললেন তা তোমাদের এই মসজিদ মদিনা মসজিদ বর্ণনাকারী আবু সালামা বলেন এখন আমি বললাম আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চিত আমি আপনার পিতাকে এভাবেই ওই মসজিদের উল্লেখ করতে শুনেছি হাদিস মুসলিমে বর্ণিত আছে হাদিস নম্বর তেরোশো আটানব্বই বুখারিতে বর্ণিত একটি হাদিসে রসুল্লাহ আলী আসাল্লাম বলেছেন আমার মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করা মসজিদুল হারাম বা কাবা ব্যতীত অন্য যে কোনো মসজিদে এক হাজার ওয়াক্ত সালাত অপেক্ষা উত্তম এর মানে হল কেউ যদি মসজিদে নববীতে একবার ইশার সালাত আদায় করেন তাহলে সেই এক ওয়াক্ত সালাতের সবাব অন্য মসজিদে তিরাশি বছর ধরে ঈশার সালাত আদায় করার মতো হবে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 আর আমার মসজিদের মেম্বারের মাঝে অবস্থিত আর আমার মেম্বারটি আছে একটি মাঝে আলকাউসার। আমরা একটু আগে আহ কারা যখন কিবলা উত্তর দিকে অর্থাৎ জেরুসালেম বরাবর ছিল তখন মসজিদে নবীর পাশে ছায়ার জন্য একটি ছাউনি তৈরি করা হয় সেই ছাউনুটি আসুফা নামে পরিচিত ছিল এমএ হাজার আসসুফফা সম্পর্কে বলেছেন যে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 তবে যারা সেখানে থাকতেন সবাই যে অর্থনৈতিক টানাপড়ানের কারণে নিতান্তই বাধ্য হয়ে থাকতেন বিষয়টা তেমন নয় কেউ কেউ স্বেচ্ছায় আহলুসুফায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এমন একজন সাহাবি ছিলেন আবুহুলাই আনহু তার সম্পদ ছিল কিন্তু তিনি পড়াশোনা করে দিন কাটাতে ভালোবাসতেন তাই তিনি আুফায় অন্যান্যদের সাথে থাকতেন আবুহুলাইলাহ রদ আনহু প্রথম দিকের সাহাবি ছিলেন না তিনি অনেক পরে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তারপরও তিনি মুহাজির ও আনসারদের থেকে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 আবু এক অংশ ছিল আর আরেক অংশ দিন তিনি রসুল্লাহ সাল আলহামের যত হাদিস শুনেছেন তা নিয়ে পর্যালোচনা করতেন যখন অন্যান্য মোহাজির ও আনসারকন ব্যবসা ও ক্ষেতের কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তখন আবু হরাই রাজিয়াল আহুল সুফার সময় এবং রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের সাথে থেকে সারা দিন পড়াশোনা করতেন আুফা যারা থাকতেন তাদের ভরণ পোষণের একটি উৎস ছিল রসুলুল্লাহ সাল্লু আলহি সাল্লামের পাঠানো সাদাকা রসুল্লাহ সাল্লাহু আলহাল্লাম কোন সাদাকা পেলে সেখানে পাঠিয়ে দিতেন তিনি কোনো উপহার পেলে নিজের জন্য কিছুটা রেখে বাকিটুকু সুফাবাসীদের জন্য পাঠিয়ে দিতেন তিনি ধোনি সাহাবিদের উৎসাহ দিতেন যেন তারা আসুফার অধিবাসীদের নিজেদের বাড়িতে নিমন্ত্রণ জানায়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 তখন নবীজি হাসানের চুলের সম পরিমাণ রূপা আহলুসুফাদের সাদাকা করে দেন তবে এমনটা ভাবা সমীচীন হবে না যে আহলুসুফারা বসে বসে বিনামূল্যে খাবার খেতেন আর কোন কাজ করতেন না বরং তারা ছিলেন ইবাদতার লোক তারা ছিলেন সত্যিকারের আবেদ তারা দিনের ব্যাপারে অনেক জ্ঞান রাখতেন তারা ছিলেন আলিম মুজাহিদ তাদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন যেমন আবহরের রাদেল ওয়ানহু তিনি আহলুসুফার একজন সদস্য ছিলেন তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আহলুসুফার আরেকজন সদস্য হলেন হুদাইফা বিন ইয়ামান রাজিআলা আনহু তিনি শেষ জামানার অধিকাংশ হাদিস বর্ণনা করেছেন আহলুসুফাদের মধ্যে অনেকেই জিহাদে অংশ নিতেন এমনকি কেউ কেউ বদলের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন সফওয়ানিবেন বাইদা রাদ আনহু খোরাই মেবেন ফাতিক আল আস্তি রাদ আনহু খোবাই বিবেন ইয়াসাফ রহু সালমিবেন ওমায় রাদ আনহু এবং হারিস ইবেন আনুমান আল আনসারী রাদিল্লা আনহু অন্যদের মধ্যে অনেকে অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন যেমন হানজলা আল কাসিল রদুল্লাহ আনহু অনেকে হুদৈবিয়া সন্ধ্যে সময় উপস্থিত ছিলেন যেমন জুরহুদিন খোয়ালিদ রাহু এবং আবু সরিয়া আল গাফারি রানহ সাকিফ আমার যুদ্ধে শহীদ হন আব্দুল্লা বিনাদের যুদ্ধে শহীদ হন আর সলিম মামলা আবু হুদাইফা রদুল্লাহ আনহু এবং জাইদ বিন আল খাতাব রাদহ শহীদ হন ইয়ামার যুদ্ধে তাদের অনেকেই জীবিকা নির্বাহের জন্য খেজুরের বীজ সংগ্রহ করে পশু পাখির খাবার হিসেবে বিক্রি করতেন তারা জীবিকা নির্বাহের জন্য কাজকর্ম করার চেষ্টা করতেন কিন্তু মদিনার অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় ছিল যে তারা অন্যদের দ্বারস্থ হতে বাধ্য হতেন অবস্থা বেদে অধিবাসীদের সংখ্যা উঠানামা করত তবে গড়ে মোটামুটি ভাবে জন সেখানে ছিলেন তারা মসজিদে নবীবের পিছনেই দিন রাত চব্বিশ ঘন্টা থাকতেন তারা পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়েছিলেন কেননা তারা সবসময় মুসলিমদের প্রথম শিক্ষা কেন্দ্র মসজিদে নবীর কাছাকাছি থাকতেন আর এটি ছিল ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় এই কারণেই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 কিন্তু তারপরেও তারা সমাজের কল্যাণমূলক সেবাগুলো চালু রেখেছেন আর যারা থাকতেন তারা আল আল সারদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন সমাজের মানুষদের বিভিন্ন প্রকার প্রয়োজন মেটানো এক ধরনের দাওয়াত উবদায় ইগুলুসামিদ রাদুল্লাহ আনহু বর্ণা করেন যখন রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম খুব ব্যস্ত হয়ে পড়তেন তখন তিনি ন দায়িত্ব আমাদের কাছে ন্যাস্ত করতেন যখন কোন নমুসলিম রসুল্লাহর কাছে আসত তখন তিনি ব্যস্ত থাকলে আমাদের কাছে তাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিতেন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 যেমন আবু হুরাইরা রদ আনহু ছিলেন আহুলসুফার আরিফ আরিফ হলেন কোন দলের প্রতিনিধি অথবা তাদের যাবতীয় প্রয়োজন মূল নেতাকে জানানো ব্যবস্থাকারী আবু হুরাই রাহ আনহু আহুলুসুফার প্রতিনিধি ছিলেন্লাহু আলী আহুলুসুফাকে কোনো সংবাদ দিতে বা কিছু বলতে চাইলে আবু হুরাইরার কাছে সংবাদ পাঠাতেন আহুলসুফার ব্যাপারে একটি ভুল ধারণার অপনতনের মাধ্যমে আমরা আজকের পর্ব শেষ করব বর্তমানে ভ্রান্তসুফির কিছু দল আছে যারা দুনিয়াবী আরামায়াস থেকে দূরে থাকে এবং কোন কাজকর্ম করে না এই দলগুলো নিজেদের এই অলসতাকে বৈধতা দেয়ার জন্য আহলুসুফ্ফার উদাহরণ দেয় তারা মনে করে আহলুসুফ্ফার অধিবাসীরা বুঝি তাদের মতোই সারা জীবন শুয়ে বসে দিন কাটিয়েছে এই ধারণা ভুল প্রমাণ করার জন্য আবু হুরাই রদিয়াল আনহুর উদাহরণই যথেষ্ট আবু হুরাই রদিয়াল আনহু আহলুসুফ্ফায় সারা জীবন কাটিয়ে দেননি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 शक्तिशाली राष्ट्र स्थापना www.facebook.com slash raindrops media of our youtube channel www.youtube.com slash org 2014